বিভিন্ন অঞ্চলের দর্শক বৃন্দ শুরুতে জানাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ খিতাব কিতাব উ তাহিদ আমরা দীর্ঘদিন ধরে এর দর্শ শুনে আসছি যে দর্শটি ছিল আল্লাহ সুবাহআলাকে বাদ দিয়ে কোন আলেম আলামা বা কোন আমির ওমার এমন ক্ষেত্রে আনুগত্য করা যে তারা আল্লাহ সুবাহান হারামের বিধানকে হালাল করে দেয় অথবা আলালের বিধানকে হারাম করে দেয় সেক্ষেত্রে তাদের অনুসরণ করা যেন আল্লাহ সবহানা হতা আলার সমকক্ষ তাদেরকে দাঁড় করাই গণ্য হয় সে বিষয়ে আমরা বিশেষ করে রাসুল সাল আলী হুসাল্লাম এর অনুসরণ সেক্ষেত্রেও আমরা গত গতদর্শে আলোচনা শুনেছি এ এদর্শে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব লেখক রহমা উল্লাহ তিনি কিতাব উত্তেদের উনচল্লিশতম অধ্যায় বেঁধেছেন একটি আয়াত দিয়ে যে আয়াতটি নিসা এর নম্বর আয়াত আল্লাহ রা মুফিক ইসলাম থেকে মুখ ফেরাতে চায় ইসলামের বিষয়গুলিকে বাস্তবায়ন করতে চায় না এবং করতে দিতেও চায় না তাদের একটি চিত্র আল্লাহ রবাহ আলমিন তুলে ধরেছেন এই আয়াতে ষাট এবং একষট্টি নম্বর আয়াতে লেখক রহম্লা এছাড়া আরো কয়েকটি আয়াত তিনি নিয়ে এসেছেন এবং কিছু আসার কিছু এর বিধান অনুযায়ী একজন অমিন মুসলিমকে তার গোটা জীবন পরিচালনা করতে হবে তার ব্যক্তি তার পরিবার তার সমাজ তার দেশ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 তাহলে সে কখনো মমিন থাকতে পারে না শেষের কে লিপ্ত হয়ে যাবে এবং সে হারিয়ে ফেলবে তিনি অধ্যায়টি বেঁধেছেন একটি গুরুত্বপূর্ণ নম্বর আয়াত আল্লাহ রবাহিন তুমি কি লক্ষ্য করেছো তাদের প্রতি তাদের বিষয়টি খেয়াল করেছো। যারা ধারণা করে দাবি করে যে তারা তোমার প্রতি যা আমি নাজিল করেছি সেগুলির প্রতি তারা ইমানদার এটা তারা ধারণা করে ও মা উং জিলাম ইং এবং তোমার পূর্বেও যা নাজিল হয়েছে সেগুলির প্রতিও তারা ইমানদার বলে ধারণা করে দাবি করে আমি তোমার প্রতি এবং তোমার পূর্বে নবিরাসুলদের প্রতি করেছি সেগুলির প্রতি তারা ইমানদার বলে ধারণা করে আবার তারা যা নাজিল করেছি এটাকে বাদ দিয়ে তারা তাগুতের কাছে তাদের ফেসলা ও মীমাংসার জন্য ধরণা দেয় যদি আল্লাহ সুবাহ আল্লাহর বিধানকে বর্জন করে অন্য কোন বিধানকে গ্রহণ করতে যায় সেটির নামই হল তাগুত আর তাগুতের সংক্ষিপ্ত যারই আনুগত্য করা হয় যারাই বিধান মানা হয় সেটার নামই হল তাগুত এমাম এবনুল কাইম রহমা তিনি তাগুতের সংজ্ঞা দিতে গিয়ে খুব সুন্দরভাবে তিনি বলছেন ও তাওদ তাগুত মূলত অনেক রয়েছে যার মূল হল পাঁচটি সর্বপ্রথম তাগুত হল বড় তাগুত সবচেয়ে বড় তাগুত কারণ শয়তান এই মানুষকে আল্লাহ এবং তার রসুলের পথ থেকে বিমুখ করে থাক আমরা আজকে যে আয়াতটি শুরু করেছি সুরানেম্বর আয়াত সেখানে অল্লা রবুল্লা আলমিন শেষ বলছেন ওয়ুরিদু শানুদ্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 তাগুতের প্রতি তোমরা iman রাখতে পারবে না তাগুতকে বিশ্বাস করা যাবে না ওয়াইুরিদুশ শাইতানু আন ইয়ুদিল্লাহুম যালালান বাঈদা প্রকৃত পক্ষে বিষয়টা হলো শয়তান চায় যে তাদেরকে চুরান্তভাবে গোমরাহির দিকে নিয়ে যাবে পথভ্রষ্ট করে ফেলবে শয়তানই তাদেরকে নিয়ে খেলছে এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 61 নম্বর আয়াতে ওয়া ইযা ক্বিলা ইলা যখন তাদেরকে বলা হয় আসো যা আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহ রসুল নাজিল করেছেন সেগুলি সেগুলি প্রতি অনুযায়ী আমরা সেগুলির প্রতিবো না আঙ্কা সধুদা দেখবা যে মুনাফিক তোমার কাছ থেকে কিভাবে তারা ভেগে যেতে চায় কিভাবে তারা বিপথে যেতে চায় প্রিয় বন্ধুরা অতএব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ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 কিতাবের সুন্নবাদ বিধানকে গ্রহণ করতে চায় ফক ইগুতের বিধান কে অস্বীকারের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন বিধান গ্রহণ করা কেবল মাত্র আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুল সালামের সুন্না হবে। আর যে ব্যক্তি কিতাব এবং দ্বারা হতে এছাড়া আর অন্য কোন পথ নেই হজ্জাহ আর যে ব্যক্তি কিতাব সুন্নাকে বাদ দিয়ে ভিন্নভাবে বিধান নিতে যাবে ফকাতজা ও গোটা মুসলিম বিশ্বে সেটি হলো আমরা শুধু মসজিদে আসে কিতাব এবং সুন্নাকে মানার চেষ্টা করি মসজিদ থেকে বের হয়ে গেলে আমরা কিতাব সুন্নার আলোকে বিধান নিতে চাই না নিতে পারিনা বা না। সেটা ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক স্বেচ্ছাই হোক আর অপরাগতায় হোক। আমরা মসজিদ মাদ্রাসার বাইরে আসলে আর কিতাব শুননকে নিচ্ছি না নিজেদের মন করা মানুষের তৈরি করে দেওয়া বিধানেই হল আমাদের তখন বিধান কোন কক্ষন কোন কাজ এটা হতে পারে না আল্লাহ বলে আলমিন ষাট এবং একষট্টি নম্বর আয়াত দুটিতে তুলে ধরেছেন যে আসলে এরা প্রকৃত নয় প্রথম বলছেন যে আলম তারা নিজেরা ধারণা করে নিজেরা দাবি করে যে আমরা ইমানদার আসলে তারা ইমানদার নয় এরা শুধু দাবি করে তারা শুধু ইমানদার একষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন যদি তাদেরকে বলা হয় যে আসো সত্যিকারে যদি তোমরা ইমানদার হল্লাহ এবং তার রাসুলের বিধানের দিকে আসো প্রকৃতপক্ষে শয়তান তাদেরকে চূড়ান্ত ভাবে করতে চায় এটাই হল শয়তানের কৌশল আর তাদের ভ্রান্ততা প্রিয় বন্ধুরা শুন আমরা এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব আশা করি আপনারা সহকারে অপেক্ষা করবেন প্রিয় দর্শক বৃন্দ ছোট্ট বিরতির পূর্বে খিতাব তাহ এ যে দর্শটি আমরা শুনছিলাম যারা প্রকৃত ইমানদার তারা তাদের জীবনের সকল ক্ষেত্রের বিধান গ্রহণ করবে একমাত্র আল্লাহ সুবাহ হওয়া তালাহ এবং তার রসুলের দেওয়া যে বিধান সেই বিধানের তারা আল্লাহ এবং তার রসুলের বিধানকে বর্জন করে অন্য কোন পক্ষ থেকে তৈরি করা বা নিজেদের মন করা বিধান কখনো গ্রহণ করতে পারে না যদি আল্লাহ সুবাহানা হুয়া তল্লার বিধানকে বর্জন করে অন্য কোনো বিধানকে গ্রহণ করতে যায় সেটির নামেই হল তাগুত الطاغوت সংক্ষেপ সংগা কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফা হুয়া মিনাত তাগুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে করা হয় জারেই বিধান মানা হয় সেটার নামই হলো তাগুত ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি গিয়ে খুব সুন্দরভাবে তিনি বলছেন ওয়া আতাওহিদ কাসীরাতুন তাগুত বলতে অনেক যার মূল হল পাঁচটি সর্বপ্রথম তাগুত হল বড় তাগুত শয়তান হলো সবচেয়ে বড় তাগুত কারণ শয়তান এই মানুষকে আল্লাহ এবং তার রসুলের পথ থেকে বিমুখ করে থাক আমরা আজকে যে আয়াতটি শুরু করেছি সুরান ষাট নম্বর আয়াত সেখানে আল্লাহ রাবুল আলমিন শেষে বলছেন ওয়াইমাঈদা শয়তান চায় এই মানুষকে আল্লাহ এবং তার রগত যেটা তা হলো এরপরে তিনি আরো কয়েকটি তাগুতের বর্ণনা দিয়েছেন তিনি বলছেন তাগুত হল সে ব্যক্তিও মান দ্য বাহি যে ব্যক্তি तार से मानूष आज धर्ना दीबे आल्लर मत मे चलो एम जो व्यक्ति से हल तागत तो आल्ला मत मे चलने मानूष होते एक श्रेणी मानूष फराउन मार्का जरा फेराउन जमन चे आल्लर विधान ना मे विधान मानव आल्ला नत हो श्रेणी मानूष जा रहा हे मध्य अंतर्भुक्त আরেক শ্রেণী হতে পারে যারা মানুষকে ইসলামের নাম দিয়েই মানুষকে আল্লাহর পথে নেওয়ার নাম দিয়েই তার কাছে গিয়ে মানুষকে সেজদা দেওয়ার তার পায়ে মানুষকে পরার তার বায়ে মানুষকে মাথা নোয়ার নত করার পরিবেশ যে সৃষ্টি করে দেয় এবং এটাকে যে পছন্দ করে সে হল এ তাগুত সেই তাগুতের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন ওয়া ম্যানি দ্য গাইব যে ব্যক্তি এই দাবি করে যে আমি গাইবের বিষয়ে জানি সেও হলো এক শ্রেণীর তাগুত কারণ গাইবের বিষয়ে জানেন একমাত্র আল্লাহ সুবাহ অনুরূপ ভাবে তাগুতের মধ্যে আরো তিনি নিয়ে এসেছেন মানুষের জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন সে বিধানকে বর্জন করে যে ভিন্ন বিধান অনুযায়ী মানুষকে চালাতে চায় মানুষকে পরিচালনা করতে চায় বা নিজে চলতে চায়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 যদি আল্লাহ এবং তার রসুলের বিধান ছাড়া অন্য বিধান গ্রহণ করতে যায় তাহলে সে কখনো পরিপূর্ণ পথভ্রষ্ট করে ফেলেছে নিজে শুধু সে মমিনের বলে দাবি করতেছে যেমন আল্লাহ রব আলমিনের মধ্যে বলছেন আলম তারা ইন আংকা তুমি কি লক্ষ্য করেছো দেখেছো তাদের কথা তাদের বিষয়ে আবার তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে গিয়ে বিধান নিতে চায় জাল্লা রবাহ আলামিন তাদের একটা পরিচয় তুলে ধরলেন যে এরা আসলেই মৌখিক ভাবে দাবি করবে যে আমরা ইমানদার কিন্তু পক্ষে তারা ইমানদার নয় তো প্রকৃতি ইমান যার মাঝে রয়েছে সত্যিকার ইমানদার মনাফেকে ইমান নয় তাকে যখনই আল্লাহ এবং তার রাসুলের বিধানকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো হবে সে উৎসাহের সাথে আগ্রহের সাথে আল্লাহ এবং তার রাসুলের বিধানকে সে মেনে নেওয়ার জন্য চেষ্টা করবে প্রিয় বন্ধুরা লেখক রহম্লা এখানে আরো কিছু চিত্র তুলে ধরেছেন কোরআনের বেশ কিছু আয়াত নিয়ে এসে বিপর্যয় সৃষ্টি দুই ধরনের হতে পারে একটা হল ঘর বাড়ি ইত্যাদি বিভিন্ন ভাঙ্গা ভাঙ্গি ইত্যাদির মাধ্যমে একটা বিপর্যয় সৃষ্টি হতে পারে আরেকটা বিপর্যয় হতে পারে আল্লাহ সুহানাহতা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার মাধ্যমে বিপর্যয় আল্লাহ রবাহ ব্যবচার করো না তারা ব্যবচারে লিপ্ত হবে আল্লাহ রবুল্লা আলম বলছেন চুরি করো না তারা চুরি করবে আল্লাহ রবীন্দ্র সুদ খেয়েও না তারা সুদ খাবে আল্লাহ রবুল্লা আলম বলেন ঘুষ নিয়েও না তারা ঘুষ নিবে আল্লাহ রবুল্লা আলম বলেন দুর্নীতি করো না তারা দুর্নীতি করবে তো এই বিপর্যয় সৃষ্টি দুই দিক থেকে হতে পারে এক হল বিভিন্ন বিষয়ে ধ্বংস করার মাধ্যমে বিপর্যয় হতে পারে আরেক হল আল্লা রবুল্লাহ আলমিনের অবাধ্যতায় লিপ্ত হওয়ার মাধ্যমে বিপর্যয় হতে পারে আল্লাহ যেটা করতে বলেছেন তারা সেটা করবে না আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাতে তারা লিপ্ত হবে আল্লাহ রা আলমিন অন্য আরেক পৃথিবীতে আজকে যে সব বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের আজাব বিভিন্ন রকমের কিছু আমরা বিপর্যয় দেখছি এটা হলো বেমা কাসাবাত তার কর্মের মাধ্যমে উপার্জন করে নিয়ে আসছে আর আইলা আর ইত্যাদি আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন ইসে যতগুলি দেখছি সেগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন জহার আইদিন নাস। এই পৃথিবীতে যে বিপর্যয় এগুলি শুধু মানুষের কৃতকর্মেই এগুলিকে টেনে নিয়ে আসছে আল্লাহ রবীন্দ্রি আমিলু তারা যে আমলগুলি করছে তাদের যে কাজগুলি এ কাজের যে প্রতিদান তারা পাবে শাস্তি পাবে আখেরাতে সেটা তো তো দুনিয়া নয় শুধু সামান্য তাদেরকে চাখানোর জন্য তাদেরকে বোঝানোর জন্য যে তোমরা এই কাজ করেছ এর ফল হচ্ছে এইটু শুধু আমি দেখানোর জন্য তাদেরকে এই শাস্তি আশা করা যায় তারা পারে। লেখক রাহম ভাবে আরেকটি আয়াত এসেছেন আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে শান্ত পরিবেশ হওয়ার পরেও আবার তোমরা পৃথিবীর পরিবেশকে অশান্ত করো না وعلى كأتني أشتاك جاءت إسراء ما إدا إلپونجشن برايات أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون أفحكم الجاهلية يبغون ترك جاهل زوجر شي حكم جاهل زوجر شي بدهان جاهل زوجر شي نيام رتي شي تأي تركا من أكود وثتو ومن أحسن من الله حكما لقوم يوقنون جراء الله ربط يأكين أنت বিশ্বাস করে থাকে আল্লাহকে সে কাউমির জন্যই তো হলো আল্লাহ সুবাহ আল্লাহর পক্ষ থেকে যে বিধান সে বিধানই হল সর্বোত্তম বিধান অতএব একজন মৌমিন মুসলিম যে সত্যিকারী আল্লাহকে বিশ্বাস করে আখরাতকে বিশ্বাস করে সত্যিকারী ইমানদার সে আল্লাহ সুবাহ হাত আল্লাহ বিধান ছাড়া অন্য কোনো বিধান গ্রহণ করতে পারে না তার জীবনের যে কোনো পর্যায় হোক না কেন পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর রসুল সালাহাম যা নিয়ে এসেছেন সেই অনুযায়ী আমার মন মানসিকতা হতে হবে আমার মন মানসিকতা যদি ভিন্ন রকমের হয় মসজিদে আমি আল্লাহ রসুলকে মানব মসজিদ থেকে বের হয়ে আসলে জায়গায় জায়গায় গেলে গেলে তাহলে কখনো পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয় প্রিয় বন্ধুরা এমনইভাবে লেখক রাহিম এখানে আরো কয়েকটি বিষয় নিয়ে এসেছেন যেমন একটি আসার নিয়ে এসেছেন আলম টাল ই যে আয়াতটি আমরা পেশ করেছি কারণ সম্পর্কে তিনি বলছেন একজন মোনাফিক আর একজন হয়েছে তাদের পারস্পরিক লেনদেনের বিষয়ে এখন এই ঝগড়া সমাধান তারা কার কাছে নিবিদ সে জানে যে মুহম্মদ সাল্লাই তিনি কখনো ঘোষ নেবেন না বা কারো পক্ষে অন্যায় তিনি কোনো সিদ্ধান্ত দেবেন না তিনি সঠিক সিদ্ধান্ত দিবেন এই ইহুদ বলছে যে আমরা মোহাম্মদ কাছে যাব ইহুদ হওয়া সত্ত্বেও সে বলছে যে আমরা মোহাম্মদ সুলা সাল্লামের কাছে ফাইসলার জন্য যাব। আর যে মুনাফেক সে জানে মুনাফেক দুর্বল ইমান যার ইমান ঠিক নয় বাহ্যিক ভাবে ইমান প্রকাশ করছে আসলে সে ইমানদার নয় সে জানে যে ওখানে গেলে আমি পাবো না কারণ সেখানে ন্যায় বিচার হবে এজন্য সে বলছে যে না আমরা সেখানে যাব না বরং কি করব আমরা যাব অমুক জ্যোতিষী বা গণক রয়েছে তার কাছে আমরা এটা ফাইসলার জন্য যাব এভাবে যখন সে দাবি করে তাদেরকে কেন্দ্র করেই আল্লা রাব নাজির করলেন যে আসলেই যারা প্রকৃত ইমানদার নয় ভাবে শুধু ইমানের দাবি করে তারা আল্লাহ এবং তার রসলের বিধান অনুযায়ী ফাইসালা নিতে চায় না তারা ফাইসালা নিতে যায় তাগুতের কাছে প্রিয় বন্ধুরা আমাদের শেষ হয়ে গেছে बीश इनशा परवर्ती दर्शे कि विदाय जीवन सर्वक्षेत्र आल्लासुलीवर विधान हिसाब से ग्रहण जीवन परिचालना करते सब तौफिक दान कर